আয়শা রাজেলাহতাল্নাহতে বর্ণিত যে কোনো এক আনসারির জন্য এক মহিলাকে বিয়ের কণে হিসাবে সাজালে নাবি সাল্লাল্লাহ আলসালাম বলেন হে আয়শা এতে আনন্দ ফুর্তির ব্যবস্থাকরণই আনসারগণ এসব আনন্দ ফুর্তি পছন্দ করে